দরবারে শুরুতে শুক্রিয়া আদায় করি এবং বিশ্ব নবী মুহাম্মসুল্লাহ আলিহিমির প্রতি দরুদ এবং সালাম পেশ করছি আল্লাপাক মানুষের হেদায়তের জন্য সর্বশ্রেষ্ঠ নবী সৈদুল মুসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াশাল্লামকে আমাদের জন্য বিশ্ব মানবের জন্য এক অনুপম আদর্শ এক উপহার এক নিয়ামত হিসাবে প্রেরণ করেছেন সুপ্রিয় দর্শক বৃন্দ যারা আমাদের এই আলোচনার সঙ্গে আছেন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআনুল করিমের বিজ্ঞান বিষয়ক আয়াতগুলোর সাথে সুপরিচিত হয়ে প্রায় এক হাজারের মতো আয়াত পরিপূর্ণ কোরআনের ভিতরে যেগুলোতে বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করা হয়েছে আমরা সেই পর্বের আলোচনায় যাওয়ার আগে কোরআনুল করিমকে যেভাবে আমরা একটি বিজ্ঞানময় গ্রন্থ হিসাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম যেই কুরআনুল করিমের ভিতরে আল্লাহ সুবাহান ভাষা বর্ণনা জ্ঞান উপস্থাপন এমন সামঞ্জস্যপূর্ণ এবং আশ্চর্য ব্যঞ্জনার সৃষ্টি করেছেন যে মানুষের যাবতীয় কল্পনা এবং যাবতীয় চিন্তা ভাবনাকে হার মানিয়ে দিয়েছে এই কোরআন যার কাছে এসেছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের এই পর্বে আপনাদেরকে সেই মহা মানব সেই মহানবী সেই বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে বিজ্ঞানের মূল্যায়নের দৃষ্টিতে আমরা একটু পরিচিত করার চেষ্টা করব। আমরা জেনেছি তিনি রাসুল উল্লাহ এ চিরন্তন সত্য কথা আমরা জেনেছি তিনি সৈয়দুল মুসালিন সকল নবীদের তিনি নেতা এটাও চিরন্তন সত্য কথা আমরা এটাও জেনেছি তিনি রাহমাতুল্ল আলমিন জগতের প্রতিটি জীব জন্তু পশু পাখি এমনকি ক্ষুদ্র অনুপরমাণু আল্লাহ আলমিন বলতে যা কিছু আছে সকলের জন্য যিনি হলেন আল্লাহর পক্ষ থেকে করুণা মেহরবানি দয়া রহমত সেই বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম যার উপরে আল্লাহের জন্য আমরা আজকে এই কোরআনের ধারক নবী মোহাম্মদুর রসুল সাল্লি আসালামের এই কোরআনের জ্ঞান এবং সেই সঙ্গে তার বিজ্ঞানময় যে ব্যবস্থাপনা সমগ্র বিশ্ব মানবের জন্য তিনি যে সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামের কোরআনিক যে ব্যাখ্যা কোরআনুল করিমকে নিয়ে রসুল্লাহ সাল আলিহাস্লামের যে শিক্ষা এবং সেই শিক্ষার বদৌলতে মুসলিম বিশ্বে তথা মুসলিম জাতির ভিতরে যে অভূতপূর্ব পরিবর্তন সাফল্য অগ্রযাত্রা সূচিত হয়েছিল আমাদের এই এই বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শ তথা ব্যক্তিত্ব তার অনুপম শিক্ষাকে নিয়ে আল্লা সুবাহ আমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন তার শিক্ষার ভিতরে ছুটে চলছে আজ মরিচিকার পিছনে শান্তির অন্বেষায় সমগ্র পৃথিবীর বুকে প্রকৃতপক্ষে বিরাজ করছে এক অশান্তময় পরিবেশ এই অবস্থায় কার শিক্ষা কার আদর্শ কার সেই অনুসরণের মাধ্যমে এই অশান্ত পৃথিবীর বুকে মানুষ শান্তি পেতে পারে আমাদের এই বিষয়টির উপরে কিছু না হলেও আমাদেরকে অনুসন্ধান করা আমাদেরকে এই বিষয়ে চিন্তা ভাবনা করার অবশ্যই প্রয়োজন আছে। আর সেটিও এই মহা গ্রন্থ আল কোরআন মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরেছে আপনি মানুষের কাছে বলে দিন হে নবী হে রাসুল আপনি মানুষের কাছে বলে দেন তারা যদি জীবনে সফলতা পেতে চায় আর মানুষের জীবনের তো এটাই বড় সফলতা যে তারা যদি আল্লাহর লাভ করতে চায়। জীবনে যদি তারা শান্তি পেতে চায় সফলতা পেতে চায় যদি তারা মঞ্জিল মকসদে তারা পৌঁছতে চায় তাহলে আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনার আদর্শ আপনার শিক্ষা আপনার যে পৃথিবীতে রেখে আসা জ্ঞান এই জ্ঞানের আলোকে তারা তাদের নিজেদেরকে পরিচালিত করার চেষ্টা করে কারণ এটি হচ্ছে মানব জাতির জন্য একমাত্র আদর্শ একমাত্র শিক্ষা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও এই যে বিজ্ঞানের জটিল এবং বলা যেতে পারে যথেষ্ট তথ্যবহুল বিষয়গুলোকে এমন একটি জাতির সামনে এমন একটি সম্প্রদায়ের সামনে তিনি এই কথাগুলোকে তুলে ধরতেন এই কথাগুলো তাদের সামনে পেশ করতেন যারা কখনো কোনো বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লাম তাদের জীবনে এমন আদর্শ এমন শিক্ষা এমন বৈশিষ্ট্যকে গড়ে তুলেছিলেন যে এক সময়ে তারাই হয়েছিল জগতের এক অনুপম চরিত্রের অধিকারী বলা যেতে পারে যাদেরকে রাসুলের ভাষায় বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ রূপে তারা পরিণত হয়েছিলেন যাদের উপরে স্বয়ং আল্লাহ সবাহা সন্তুষ্ট এবং রাজি হয়ে গিয়েছিলেন লকদ রাজি আল্লাহু আনহুম পরিপক্ক স্বয়ং আল্লাহরপুল আলমিন এই মানুষের মানসিক বিকাশ এবং তার শ্রেষ্ঠত্ব তার জ্ঞান এবং তার উপলব্ধি তার বিচার শক্তি এবং তার ভিতরে এই যে খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তৈরি করার জন্য স্বয়ং আল্লাহ দিয়েছিলেন এবং সেটি যে পর্যন্ত আল্লাহ তাকে সমস্ত পদার্থের সমস্ত বস্তুর সব কিছুকে স্বয়ং আল্লাহ সুবাহ তাকে শিক্ষা দান করেছিলেন আল্লাহ যেখানে আদমকে শিক্ষা দিয়েছেন সেই আদমের জ্ঞানের পরিধি কত ব্যাপক হতে পারে তার উপলব্ধি কত ব্যাপক হতে পারে এটি মানুষের চিন্তার জগৎকে হার মানিয়ে যায় কিন্তু এখানে কথা প্রসঙ্গে যে কথাটি এসেই যায় সেটি হলো আজকের মানুষের সামনে কত মিথ্যাচার কত ধুকা এবং কত রকমের ওই যে জ্ঞানের জগতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মতবাদ অথবা কথা অথবা আলোচনাকে এনে উপস্থাপন করা হয় এই মানব জাতিকে গুহা মানব বানিয়ে আদম সঙ্গে সালাত করে নাই দিধা করে নাই এটি হচ্ছে অবিশ্বাসীদের সবচাইতে বড় ভয়ঙ্কর আচরণ যেই আচরণের মাধ্যমে তারা মানব জাতির এই মনুষ্যত্বকে ধ্বংস করে চুরমার করে পৃথিবীর বুকে একটা পশু একটা পশুর রাজত্বের যেন তারা স্থাপন করতে চায় তারা পৃথিবীর মুখ থেকে ইমানা বিশ্বাস আল্লাহ এই চেতনাকে চোরমার করে দিয়ে মানুষের মধ্যে যেন তারা পরিপূর্ণরূপে পশুত্বকে ফিরিয়ে এনে মানব জাতিকে যেন একটি নিকৃষ্ট জন্তু জানোয়ারের পর্যায়ে নামিয়ে দিতে চায় এই হচ্ছে ভোগবাদী সেই প্রকৃতিবাদী অথবা জড়বাদী চিন্তিদের তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রাম যার উপরে আল্লাহ সুবাহ এই বিজ্ঞানময় কোরআনকে নাজিল করেছেন তার সম্পর্কে তার সেই চরিত্র বৈশিষ্ট্য আদর্শ সম্পর্কে একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাদেরকে একটি স্বচ্ছ পরিষ্কার ধারণা থাকা একান্ত দরকার রাসুলকে মোহব্বত করা রাসুলের আদর্শকে অনুসরণ করা রাসুলের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা এবং রাসুল আকরাম সাল্লাহ আলিহি আসাল্লামের শিক্ষা মোতাবেক সমাজকে গড়ে তোলা মানুষের জন্য এক শান্তির সোপান যার বিকল্প আলাদা আর কিছু হতে পারে না তো সৈয়দনা নবা মোহাম্মদ সাল্ল্লাহ আলিহু আসাল্লাম যার উপর আল্লা সুবাহর আনাজিল করেছিলেন তিনি কেমন ব্যক্তি ছিলেন তার সেই চরিত্র তার সেই ব্যক্তিত্ব অথবা তার সেই আচরণ আরবের সেই বেদুইন যাযাবর অশিক্ষিত যুগে কি করে একটা জাতিকে একটি শ্রেষ্ঠ জাতিতে পরিণত করলো এই কিতাবের সংস্পর্শে নিয়ে এসে তাদেরকে এমনভাবে আধুনিক একটি জাতিতে পরিণত করলেন যাদের শিক্ষা যাদের আদর্শ আজ পর্যন্ত পৃথিবীর বুকে উজ্জ্বল যাদের সেই চরিত্র যাদের মাধুর্য এক শ্রেষ্ঠ শিক্ষা হিসাবে আজ স্বীকৃতি লাভ করে আছে। আমরা এই কোরআনের আলোচনা প্রসঙ্গে রাসুলের আলোচনাটিকে এই কারণে নিয়ে এসেছি যে কোরআনুল করিম তো এক মহাবিজ্ঞানময় গ্রন্থ এই কোরআনুল করিম যার উপরে নাজিল হয়েছে তাহলে তিনি কত সূক্ষ্ম এবং তার সেই জ্ঞানের পরিধি আল্লা সুবাহান ওয়া তালা তার ভিতরে কি পরিমাণ দান করেছিলেন এটিকে অন্তত পক্ষে হৃদয়ঙ্গম করা আজকে বিশ্বব্যাপী মুসলিম জাতির মাঝে মুহাম্মদ মোহাম্মদ সাল্লুয়া সম্পর্কে যারা বিভিন্ন এই ভ্রান্ত মতবাদের সংস্পর্শে এসে এক ধরনের দুর্বলতা সৃষ্টি হয়েছে তারা যেন এই রকম একটা মানসিকতা যে প্রফেট হজরত মোহাম্মদ সাল্ল আলিহি আসাল্লাম তিনি একজন নবী ছিলেন তিনি একজন রাসুল ছিলেন এর বেশি কিছু নয় অথচ পবিত্র কোরআন এবং তার যে বাচনিক পবিত্র হাদিস সমূহ যেগুলো মুসলিম জাতির জন্য তার পথ প্রদর্শনের একমাত্র উৎস হিসাবে চিহ্নিত তথা আলকরআন এবং রসুল্লাহ সাল্ল আলিহিসাল্লামের হাদিস সমূহ সেই নাবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহি আসাল্লাম সম্পর্কে আমরা আমাদের আজকের এই পর্বে কিছুটা আলোকপাত করার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসব ইনশা আল্লাহ ও ডিভোর্স বিউটি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 शनिवार रत आठ बांगलेश रत साढ़े सातटाए भारत पीट टी बांगल् আমার গাইড বুক হবো কোনটা পবিত্র কোরআন এবং সুন্দর অনুসঙ্গ এই দুইটা হবে আমাদের চলার পথ অন্য কোনো পথ হবে चल दाम कानी इतना आज रत बारोटाए रेारोटार धारावाहिक दास रेस नार কিন্তু কিছু গুণ রয়েছে কবির আর চাষা আনা হওয়া দালা তো বাড়া চারা ক্ষমা করে দেবেন কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে আসসালাম আলাইকুম আহমতুল বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ কোরআনুল করিমের এই বিজ্ঞানময় আলোচনার পাশাপাশি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম তার সম্পর্কে বিশেষ করে তার আদর্শ তার শিক্ষা এবং তার যে শিক্ষার প্রভাব বিশ্বময় মুসলিম জাতির উপরে প্রভাব বিস্তার করেছিল এবং যেখান থেকে এই কোরআনের জ্ঞান সমগ্র বিশ্বময় ছড়িয়ে পড়েছিল আমরা এই কোরআনের আলোচনা প্রসঙ্গে রাসুলের আলোচনাটিকে এই কারণে নিয়ে এসেছি যে কোরআনুল করিম তো এক মহাবিজ্ঞানময় গ্রন্থ এই কোরআনুল করিম যার উপরে নাজিল হয়েছে তাহলে তিনি কত সূক্ষ এবং তার সেই জ্ঞানের পরিধি আল্লাহ তার ভিতরে কি পরিমাণ দান করেছিলেন। এটিকে অন্তত পক্ষে হৃদয়ঙ্গম করা আজকে বিশ্বব্যাপী মুসলিম জাতির মাঝে মোহাম্মদ সোল্লাহ আলি ওয়াসাল্লামের সম্পর্কে যারা বিভিন্ন এই ভ্রান্ত মতবাদের সংস্পর্শে এসে এক ধরনের দুর্বলতা সৃষ্টি হয়েছে তারা যেন রকম একটা মানসিকতা যে প্রফেট হাজর তিনি একজন নবী ছিলেন তিনি যে বাচনিক পবিত্র হাদিস যেগুলো মুসলিম জাতির জন্য তার পথ প্রদর্শনের একমাত্র উৎস হিসাবে চিহ্নিত তথা আল কোরআন এবং রাসুল্লাহ সাল্লিসালের হাদিস সমূহে যেখানে আল্লাহ রসুল স্পষ্ট করে ঘোষণা করেছিলেন হে মানব সম্প্রদায় তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল কোরআন আরেকটা হলো তার নবীর সুননাথ তথা আমার সুন্নাত। এই দুটোই মুসলিম জাতির তথা সমগ্র বিশ্ববাসীর জ্ঞান এবং তার শিক্ষার একমাত্র উৎস এর বাইরে আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোন উৎসের অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই কেননা কোরআনুল করিম আল্লা সুবাহান ভিতরে আল্লাহআ প্রত্যেকটা বিষয়কে অত্যন্ত সুস্পষ্টভাবে পরিষ্কার ভাবে বর্ণনা করে দিয়েছেন ফি হিকুল্লুশাই এর ভিতরে আল্লা সুবাহানা যেন সব কিছু বর্ণনা করে দিয়েছেন ইয়ানান লিকুল্লি সাই ইন প্রত্যেকটি বস্তুর কোরআনুল করিমের ভিতরে সুস্পষ্ট আলোচনা এর একটি একটি শব্দকে নিয়ে আমরা যখন শুরুতে আলোচনা রসুল সাল্লু আলিহিসাল্লামের উপরে এই কোরআনের যে প্রভাব কোরআনের যে শিক্ষা কোরআনের যে নির্দেশ তার জীবনকে এমন ভাবে সমৃদ্ধ এমন ভাবে ওই যে মর্যাদান্বিত করেছে যাকে আল্লাহ সুবাহ সমস্ত সৃষ্টিকুলের উপরে তার সম্মান এবং মর্যাদাকে উন্নীত করেছেন আলা তুমি হচ্ছ শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ সুবাহ এভাবে তার ইজত এবং সম্মানকে সমগ্র সৃষ্টি জগতের উপরে স্থাপন করে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ সাল আলি ওসাল্লাম আনকে বাস্তবায়নকারী একদিকে মানুষের অন্তরের ভ্রান্ত বিশ্বাস এবং ধারণাগুলোকে গুলোকে ধুয়ে মুসে ভেঙে চোরমার করে সেই দেবতা সেই মূর্তিগুলোর সামনে মানুষ যে পূজা এবং মাথা নত করত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও এই পূজা থেকে মানুষকে উদ্ধার করে সত্যিকারের সর্বশ্রেষ্ঠ সেই মহান রব্বুল আলমিন মহাপ্রভু আল্লাহ তাল্লাহ দরবারে তাকে অবনত করে তাকে বিশ্ব হিসাবে রাহালের মর্যাদা আল্লা সুবাহ উন্নীত করেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা যখন তার কাছে প্রথম ওয়াহি নাজিল হল হে নবী হে মুহাম্মদ আপনি পড়ুন আপনার প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে খালাকা মিন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে আলাক কি এমন একটি বস্তু এমন একটি সেই বিষয় যে সম্পর্কে আমাদের নাবী মোহাম্মদ রসুল্লাহ সেই সময়ের জ্ঞান সেই সময়ে এবং উপলব্ধির সাথে তার সেই প্রকৃত জানাশোনা ছিল না কিন্তু আল্লাহ রপুল আলমিন তাকে এই আলাক শব্দ দিয়ে এই বিজ্ঞানময় ধারণ করার যেন একেবারে প্রথম দিনের শবক আমরা যাকে বলে এটি তার সামনে উপস্থাপন করলেন আর রাসুল সাল্ল আলি সাল্লাম এই কোরআনুল করিমের আয়াত নিয়ে যখন বাড়িতে ফিরে গেলেন আমাদের মা জননী তিনি বললেন যে আমার কাছে এই ধরনের কতগুলো কথা এসেছে এই ধরনের কিছু বাণী আমার কাছে প্রেরণ করা হয়েছে এবং এই বাণীগুলোকে নিয়ে যখন সেই সময়ের তাওরাতের বিশেষজ্ঞ ব্যক্তি ওরাক নওফলের কাছে যখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে নিয়ে যাওয়া হলো এবং এই আয়াতগুলোকে যখন উপস্থাপন করা হলো এই আয়াতগুলোর এর ভাব ভাষা গম্ভীর্য এবং তার আবেদনকে উপলব্ধি করে যেন ওরাকাবিন নৌফল আশ্চর্য হয়ে ভিতরে এক অনুভূতি এক কৌতূহল নিয়ে যেন বললেন যে তোমার কাছে যে বাণীগুলো যিনি নিয়ে এসেছিলেন তিনি তো সেই ব্যক্তি যে হজরত মূসা আলিহিসাল্লা কাছে এসেছিলেন অর্থাৎ তিনি হচ্ছেন হজরত জিব্রাহল আলহিসাল্লা নবতির জীবনের সূচনা হয়ে গেল সাল্লাহ দর্শক শ্রোতা পৃথিবীর মুখে মান দণ্ডে তারাই নিজেদেরকে বিজ্ঞ শিক্ষিত জ্ঞানবান এবং নিজেদেরকে নিয়ে যারা গর্ব করতে পারে যাদের অন্তত পক্ষে এই আত্মতৃপ্তি লাভ করার সুযোগ আছে কোন শ্রেণীর মানুষ এখানে তাদেরকে যে কথাটি যে বিষয়টি অবগত করেছেন অর্জন করলো সেই ব্যক্তি শ্রেষ্ঠত্বের দাবিদার এবং এই কোরআনের জ্ঞানকে অর্জন করা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার উন্মতের জন্য ফরজ করে দিলেন তালাবুল ইমে উপযুক্ত জ্ঞান যা সার সংক্ষেপে যেখানে এসে আমরা পৌঁছতে পারি সেটি হলো কোরআনিক নলেজ এটিকে অর্জন করা যেন আল্লা সুবাহ নির্দেশে মানব জাতির জন্য তিনি ঘোষণা করে দিলেন এটি তোমাদের জন্য ফরজ তত্ত্ব জ্ঞান উপলব্ধি এটিকে তিনি হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন বলেই মক্কাম আজরত আরকাম রাজি আল্লাহর বাড়িতে প্রথম যে বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন এটি হল কোরআন চর্চার প্রথম একাডেমিক তথা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেটি বিশ্বের বুকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন সেই সময়ের উম্মতেরা এই দায়িত্বটি যথাযথভাবে পালন করেছিলেন এবং তারা এই কোরআনকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য প্রান্ত থেকে প্রান্তে তারা ছড়িয়ে পড়েন এবং যখন মদিনায় বাধ্য হলেন হিজরত করতে মদিনায় যাওয়ার পরেও সেখানে প্রতিষ্ঠা করলেন কোরআন চর্চার প্রতিষ্ঠান আমরা আজকের এই আলোচনায় অন্তত দৃঢ়তার সাথে স্পষ্ট করে বলতে পারি মুসলিম জাতির বর্তমান বিশ্বে পিছিয়ে থাকার অধপতনের অথবা আজ তাদের এই যে ঋতু ধন সম্পদে সমৃদ্ধ হওয়ার পরেও আজকে শক্তির দিক থেকে দুর্বল হয়ে থাকার গ্রন্থ মহাগ্রন্থনকে ছেড়ে দিয়েছে আল্লামা ইকবালের ভাষায় যেটি বলা যায় বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল হয়ে মুসলমান আজকে তোরা লাঞ্ছিত হয় ছাড়িয়া কোরআন বদরের যুদ্ধে বন্দী অপরাধীদেরকে তিনি মুসলিম শিশুদেরকে ভাষা জ্ঞান অর্জন করে উপলব্ধি করার জন্য তিনি অবাধিত দ্বার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি হিসাবে নির্ধারণ করে দিয়ে গেছিলেন যেটি তার আদর্শ এবং শিক্ষার এক অনুপম বৈশিষ্ট্য যে তিনি শিক্ষাকে দিয়েছিলেন সবচাইতে গুরুত্ব আর অল্প সময়ের ভিতরেই আরবের বেদুইন করতে পেরেছিলেন অন্ধকারে নিয়ে আসা এবং সেই জাতিটিকে পৃথিবীর বুকে জ্ঞানে বিজ্ঞানে শিল্পে সাহিত্যে কৃষ্টি কালচারে এমনকে সেই উদ্ভাবনীতে একশত শতাব্দীর ভিতরে যারা পৃথিবীর বুকে এক শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছিল যারা পৃথিবীকে শাসন করেছিল জ্ঞানের জগতে যারা বিজ্ঞানের জগতে যারা সে তৈরি করেছিল এই পৃথিবীর বিজ্ঞানময় জগতের প্রথম সূচনা যাদের হাত দিয়ে হয়েছিল পদার্থ বলুন রসায়ন বলুন অথবা বিভিন্ন বিজ্ঞানের শাখাগুলোকে বলন এগুলো সেই কোরআনের আলোকেই মুসলমানদের ভিতরে বিভিন্ন শাখা প্রশাখার বিস্তার ঘটেছিল আমরা এই আলোচনা থেকে যে বিষয়টিতে আমরা এই আলোচনাকে নিয়ে আসছি সেটি হলো যে কোরআন এই জ্ঞান চর্চা করা মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টির প্রতি মুসলমান যত তাড়াতাড়ি গুরুত্ব আরোপ করবে শিক্ষার দিকে যত তাড়াতাড়ি এগিয়ে আসবে মুসলমানের জন্য ততই কল্যাণ বয়ে আনবে কোনো আন এই যে এক মহা বিজ্ঞান এক মহা জ্ঞান ভাণ্ডার যে জ্ঞান থেকে মুসলমানরা পিছিয়ে থেকে পিছিয়ে গেছে পৃথিবী থেকে আবার তারা ফিরে আসুক তাদের অতীত ঐতিহ্যে এই কামনায় আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ববরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন ইস টিভি বাংলা चौबीस घंटार मध्य खुब बारे विधान दुर्भाग्यवश मुसलमान तुम्हारे एड़े जाए नाम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 कबर हम मरारे प्रथम विपद जखनी मानुष के कबरे रखा है तक तार निकटे दु जन फिर आज नाम मनिका ঢুকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি কাল রাত बारोटाय बांगलेशे और साढ़े एगार भारत पीस टी बांगल है